সালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আলোচনা করব। হারাম রুজি খেলে কি ক্ষতি হয় হারাম রুজি অনুসন্ধান করা যাবে না হারাম খাওয়া যাবে না হারাম খেলে কি ক্ষতি হয় সেই সম্পর্কে দু কথা আপনাদেরকে বলবো মহান সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করে পৃথিবীর বুকে তাদের বেঁচে থাকার জন্য খাদ্যের সুব্যবস্থা করে রেখেছেন পৃথিবীকে খাদ্যের সম্ভার আল্লাহ তৈরি করে রেখেছেন আল্লাহ আকবর আল্লাহ বলছেন আল্লাহ আকাশে রুজি রেখেছেন আকাশে রুজি আছে না মাটিতে আছে আকাশে রুজি কিভাবে আছে আকাশ থেকে রুজি আসে আকাশে সূর্য আছে আকাশে মেঘ আছে বৃষ্টি আছে সেই বৃষ্টি বর্ষণ হয় বলে সূর্যের আলো পায় বলে পৃথিবীতে কি হয় শস্য উৎপাদন হয় আল্লাহতলা রুজি সম্ভার সারা পৃথিবীকে সাজিয়ে রেখেছেন বাগানে ফল মাঠে ফসল পানিতে মাছ আছে সেখানেও রুজি আছে পশুপক্ষে আছে আমাদের রুজির শেষ নেই কিন্তু হারাম রুজিও আল্লাহ দিয়েছেন পরীক্ষার জন্য আল্লাহ আল্লাহতালা বলে দিয়েছেন হারাম হালাল আর এই হারাম হালালের মধ্যে হারাম তোমরা খাবে না হারাম থেকে দূরে থাকতে বলেছেন পরীক্ষার জন্য সুতরাং পৃথিবীর এই খাদ্য সম্ভারে নানা জিনিস সৃষ্টির পর তিনি আদেশ করেছেন কেবল পবিত্র ও হালাল বস্তু আহার করতে কোনো হারাম বস্তু আহার করতে তিনি নিষেধ করেছেন আর এই আদেশ ও নিষেধ যে অমান্য করবে তার জন্য প্রস্তুত রেখেছেন শাস্তি প্রথমত তিনি দুনিয়াতে তার দোয়া কবুল করবেন না যে হারাম খাবে দুনিয়া থাকতেই তার দোয়া কবুল হবে না আল্লাহর কাছে দোয়া কবুল হবে করতে দোয়া কবুল যে শর্তগুলো আছে তার মধ্যে একটা শর্ত হলো যে দোয়া আপনি করবেন কার কাছে করবেন একমাত্র আল্লাহর কাছে করবেন তার মধ্যে কি থাকতে হবে তারিকায় মোহাম্মদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা তরিকা থাকতে হবে আর সেই সাথে আপনাকে হালাল খেতে হবে বলেছে রসুল্লাহ লা আলিয়া ইল্লা তাইবাল আল্লাহ হচ্ছেন পবিত্র আর তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না আপনি তার রাস্তায় দান করবেন সেটা পবিত্র না হলে তিনি গ্রহণ করবেন না وَإِنَّ اللَّهَ أَمَرَ الْمُؤْمِنِينَ بِمَا أَمَرَ بِهِ الْمُرْسَلِينَ أَرَا اللَّهُ تَعَالَى مُؤْمِنদেরকে সেই আদেশ করেছেন যে আদেশ করেছেন রাসূলদেরকে রাসূলদেরকে বলেছেন ইয়া আইয়ুহা রাসূল কুলু মিনাত তাইয়াবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তাআমালুনা আलिम হে রাসূলদল তোমরা হালাল বস্তু আহার করো ওয়া আমালু সালিহান আর নেক আর মোমেনদেরকে বলেছেন আল্লাহ বললেন যে ব্যক্তি আকবর ইয়া মুফির যখন সফরে থাকে তখন তার দোয়া কবুল করেন আল্লাহ আলু থালু হাত দুটি আল্লাহর দিকে আকাশের দিকে উঠিয়ে বলছে আরব বি এই দাও আল্লাহ চামড়া এই গোস্ত হচ্ছে হারামের পরিপুষ্ট দোয়া কিভাবে কবুল হতে পারে তার সময় হারাম হারামে পরিপূর্ণ তার সমস্ত দেহটাই হারাম আসে সে আল্লাহর দিকে হাত তুলে বলছে আল্লাহ তুমি আমাকে এই দাও তুমি আমাকে ওই দাও কত থেকে কবুল হবে আপনারা জানেন হজ করতে যাওয়ার জন্য সামর্থ্য শর্ত আছে কি সামর্থ্য এক হচ্ছে আর্থিক আর এক হচ্ছে দৈহিক তো আর্থিক সমর্থ হতে হবে আর সেই অর্থ কিন্তু কি হতে হবে হালাল হতে হবে যদি হারাম হয় তাহলে তার হজ কবুল হবে আল্লাহ কি বলবে মক্কাতে গিয়ে হাজির হাজির হাজির কয় আর আল্লাহ বলে তুমি হাজির আমি হাজির নয় কেন ঘুষ খাওয়ার টাকা আর না হয় কোনো হারাম উপায়ে উপার্জিত টাকা হারাম ব্যবসার টাকা এই টাকায় হজ করতে এলে আমি তুমি হাজির কিন্তু আমি হাজির না সুতরাং হারাম যদি কেউ খায় তাহলে তার দোয়া কবুল হবে না আর ওই আর্থিক ইবাদত কবুল হবে না যেহেতু আল্লাহ তালা পবিত্র তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না আপনি যদি হারাম টাকা দান করেন আল্লাহ তালা হারাম গ্রহণ করবেন না এই জন্যেই বারবার আল্লাহ তালা কোরআন মাজিদে মোমেনদেরকে সম্বোধন করে বলেছেন আমানু হে ইমানদাররা তোমরা যা কিছু উপার্জন করেছ পবিত্র জিনিস সেই জিনিস দান করো খরচ করো ব্যয় করো কোন জিনিস পবিত্র জিনিস হারাম জিনিস না আমি সেই রুজির মধ্যে যেটা হালাল রুজি তাই তোমরা ভক্ষণ করো ওয়াস্কুর আর আল্লাহ শুক্রিয়া আদায় করো ইনকিহা তা যদি মাত্র তোমরা তারই ইবাদত করে থাকো আল্লাহ তালা আরো বলছেন আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি তার মধ্যে পবিত্র বস্তু আহার করো পবিত্র হালাল জিনিস আহার করো আর তাতে সীমা লঙ্ঘন করো না খাবারে ব্যাপারে হারামের ব্যাপারে হালালের ব্যাপারে তোমার সীমা লঙ্ঘন যে সীমা বেঁধে দেওয়া হয়েছে যেটাকে হালাল সেটাকে হালাল রূপে খাও আর যেটাকে হারাম বলা হয়েছে সে হারামের কাছে যেও না আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করোনা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান চাইবে হারাম খাও দিয়ে আল্লাহ যে রুজে দিয়েছেন তার মধ্যে পবিত্র এবং হালাল বস্তু আহার করো আল্লাহকে ভয় করো যে আল্লা বি আছে হালাল এবং হারাম কিন্তু হালাল রুজি খাও আর নিয়মের শুক্রিয়া আদায় করোক ইয়াহুদন যদি তোমরা কেবল তারই করে থাকো এখানে একটা কথা বলে রাখছি ইসলামী অর্থনীতিতে হালাল খাওয়ার গুরুত্ব কী আর হারাম খেলে ক্ষতি কী কারণ অর্থনীতি যতই উন্নত হোক তা যদি হারাম হয় তাতে কোনো লাভ আছে এক তাতে বরকত নেই যা হারাম হারামে বরকত হয় না আর সেই অর্থনীতি যতই হোক পাহাড়ে আকারে সে পাহাড়ের কোনো দাম নেই যাতে কোনো বরকত নেই সুতরাং হালাল জিনিস হতে হবে আর মানুষকে হালাল রুজি অনুসন্ধানে সর্বদা প্রচেষ্টা থাকতে হবে হালাল খেয়ে যেতে হবে আর আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহর নিয়ামতের সুক্রিয়া কীভাবে হবে নিয়ামতের সুক্রিয়া আদায় হবে প্রথমত আপনি জানবেন যে নিয়ামত আপনি পেয়েছেন এটা থেকে পেয়েছেন আল্লাহর কাছ থেকে পেয়েছেন নাকি নিজের ডিগ্রি বলে নিজের চাকরি বলে নিজের কায়িক পরিশ্রমের বলে পেয়েছেন থেকে পেয়েছেন আল্লাহর কাছ থেকে মাল আল্লাহ তালা দেন বলে পাওয়া যায় আল্লাহ তালা না দিলে যতই আমরা চেষ্টা করি তা পেতে পারি না সুতরাং মনে মনে এটা আপনাকে রাখতে হবে যে আমি এই রুজি থেকে পেয়েছি আল্লাহর কাছ থেকে মনের মধ্যে কারণের মতো অহংকার থাকলে হবে না এই নামা অতীত আলাইল মিন দিনা যখন তাকে বলা হলো না আমি তো নিজের উপার্জন নিজে করেছি আমি নিজের হাতে কয়েক পরিশ্রমে বলে করেছি আল্লাহর কথা সে স্বীকার করে না অথচ রুজি আল্লাহর কাছ থেকে আসে না তাহলে প্রথমে স্বীকার করবেন যে রুজি আমি কার কাছ থেকে পেয়েছি আল্লাহর কাছ থেকে নম্বর দুই সুক্রিয়া আদায় করার পদ্ধতি এই যে নিয়ামত পেয়েছেন এই নিয়ামত আপনি বয়ান করবেন পেলে করতে হবে আপনার অনেক আছে আপনি বয়ান করেন না আপনি বিশাল মানুষ ও ছেঁড়া ফাটা লুঙ্গি পড়ে বেড়াচ্ছেন ছেঁড়া ফাটা জামা পরে বেড়াচ্ছেন বলছেন কে না আমি দুনিয়ার ব্যাপারে মানে কি বলে উদাসীন বিষয়ের প্রতি আমার আসক্তি নেই আমি হচ্ছি বিরাগী আর কি সংসার বিরাগী মানুষ কিন্তু না ব্যাংক ব্যালেন্স আছে ঠিক দান করে না এ হচ্ছে কৃপন মানুষ সুতরাং আপনি যে নিয়ামত আল্লাহর পেয়েছেন সেই নিয়ামত আপনার উপরে দেখা যাক আপনি ভালো খান ভালো পড়ুন তবে ভালো খাওয়া পরার মাধ্যমে কি থাকলে হবে না অহংকার থাকলে হবে না অহংকার না আপনি বয়ান করুন আলহামদুলিল্লাহ ভাই আমি কিছু ছিলাম না আমার কিছু ছিল না আমি গরিব মানুষ আপনি আল্লাহ সুক্রিয়া স্বরূপ বয়ান করুন এবং আপনার দেহে আপনার শরীরে আল্লাহর নিয়ামত দেখা যাক আল্লাহ এটা পছন্দ করেন আল্লাহ এটাও পছন্দ করেন যে এক ঢোক পানি খাবেন কি বলবেন আলহামদুলিল্লাহ খাবার শেষে কি বলবেন আলহামদুলিল্লাহ তুমি ডাকছো আজানের দিকে নামাজের দিকে মসজিদ ইল্লা বিল্লাহ আল্লাহর শক্তি ছাড়া আল্লাহ তোফিক ছাড়া কারো নড়া ক্ষমতা নেই তাই না কত মানুষ তাই না আসে না আর এই যা দেবেন পরে একটা জিকির আছে তাতে কি আল্লাহ বল তুমি যা দিয়েছ তা রোধকারী কেউ নেই আর যা দেবে না তা দেনেওয়ালা কেউ নাই। আর ধনবানের ধন কোনো কাজে আসবে না দর্শক মন্ডলী আমরা সামান্য বিরতি নিচ্ছি এরপরে আবার আপনাদের সঙ্গে আসব সাথে থাকুন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 যা মজবুত করে দেবে ইমান কোরআন ও আধুনিক বিজ্ঞান কাল রাত সাড়ে এগারোটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বাংলায়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 निराशा रक्षा दूरुद्दापलम कत उच्च स्थान मान और सम्मान ता देखे नारिकार देखल नार्जदा কাল সন্ধ্যা পাঁচটায় রাত বারোটায় বাংলাদেশে বলেন রসুল্লাহ আলহ্লাম বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন सही बुखारी खंड इलमाय हाथ प्रिय दर्शक मंडल जो कथा अल्लाह तला तुम्हारा आल्ला नियमत शुक्रिया ज्ञापन करो शुक्रिया आदाय करते प्रथम पक्ष थे नियमत আল্লাহ যা যা দেন তা রোধকারী কেউ নেই আর আল্লাহ যা দেন না তার আনয়নকারী কেউ নেই নম্বর জানতে হবে যে নিয়ামত আল্লাহর কাছ থেকে এসেছে সেই নিয়ামত আমাদেরকে বয়ান করতে হবে আর তিন নম্বর হলো যে নিয়ামত এসেছে আল্লাহর কাছ থেকে আর সব নিয়ামতই আল্লাহর কাছ থেকে আসে সেই নিয়ামত আল্লাহর পথেই আল্লাহ সন্তুষ্টি মতে ব্যয় করতে হবে এ নয় যে আল্লাহ তালা যাতে পছন্দ করেন না আপনি আপনার নিয়ামত তাতে ব্যয় করছেন যদি আপনি অন্য কাজে ব্যয় করেন তাহলে আপনার নিয়ামতের সুক্রিয়া আদায় হবে না উদাহরণস্বরূপ আমি আপনাকে একটা টেপ দিলাম টেপ রেকর্ডার দিয়ে আপনি মানুষের কাছে বলছেন হুজুর আমাকে একটা টেপ দিয়েছেন মলানা আমাকে একটা টেপ দিয়েছেন এটা প্রকাশ করছেন মুখে কিন্তু মনে মনে যদি রাখেন যে টেপটা পাওয়ার আমি উপযুক্ত ছিলাম বলে দিয়েছেন মলানা আমাকে দিয়েছেন টেপটা পাওয়ার আমি উপযুক্ত ছিলাম তাহলে কি হলো আপনি এটা স্বীকার করলেন না যে মলানা নিজের তরফ থেকে অনুগ্রহ করে দিয়েছেন তারপর আপনি জানেন কৃতজ্ঞতা না হয়ে কৃতজ্ঞতা হবে অকৃতজ্ঞতা হবে তেমনি আল্লাহ তাল নিয়ামত যে আমরা ব্যবহার করছি কত নিয়াম আল্লাহর এত নিয়াম এই যে ২৪ ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে আমরা অক্সিজেন নিয়ে যাচ্ছি অক্সিজেন কত বড় নিয়ামত আমরা অক্সিজেন নিচ্ছি কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি কত অক্সিজেন নষ্ট করছি আল্লাহ তালা নতুন করে সৃষ্টি করে আমাদেরকে দিচ্ছেন পানি কত বড় নিয়ামত আল্লাহ আকবর বাতাস কত বড় নিয়ামত আলো কত বড় নিয়ামত তারপর নিজেই দেহে দেখুন অফি আনফুসি কুমা ফালা তুম সিরুন তোমাদের নিজের দেহেই দেখো মাথার চুল থেকে নিয়ে পায় নখ পর্যন্ত একটার পর একটা কত নিয়ামত আছে যদি গুনতে থাকো গুনতে থাকো শেষ হবে না এত নিয়ামত দেওয়া হয়েছে এই নিয়ামতের সুক্রিয়া আদায় করা বড় কঠিন সুতরাং আমাদেরকে সমস্ত নিয়ামত ব্যবহার করতে হবে ব্যয় করতে হবে কার পথে নিয়ামত দাতার পথে নিয়ামত দাতার সন্তুষ্টির পথে ব্যয় করলে তবে সুক্রিয়া আদায় হবে আর বলছিলাম কি হারাম খেলে হারাম খেলে হারাম খাওয়াতের আল্লাহর শুক্রিয়া আদায় হয় না হালাল খেলে তবে না সুক্রিয়া আদায় করবে মদ খেয়ে কেউ বলে আলহামদুল্লাহ হবে নাকি না তো হবেই না মদ খাওয়ার সময় বিষ মিল্লা হবে না আল্লাহ না ভক্ষণ করুন আর যে হারাম খাবে দুনিয়াতে তার হলো কি দোয়া কবুল হবে না আখরাতে কি আখরাতে কি কাবিবনে উজরার কথা শুনুন কাবিবনে উজরা কে রসুল্লাহ বলছেন কাবিব নাজরা জাননাতে কোন গোস্ট কোন দেহ হালাল খাবে তবে জন্য উপযুক্ত তুমি যেমন তোমার সেই রকম হোটেল দেওয়া হয়েছে তুমি যেমন তোমার সেই রকম ঘরবাড়ি দেওয়া হয়েছে তুমি যেমন উপযুক্ত তোমাকে সেই রকম তোমার পরিজন পরিবর্তন সবকিছু না হয় খেলে জান্নাত তুমি পাবে না অন্য এক বর্ণনা আছে কাবিবা এমন যে কোনো গোষ্ঠ যে কোনো মাংস দেহের শরীর বা রক্ত হারামে পরিপুষ্ট হবে হারামে প্রতিপালিত হবে তার জন্যে জাহান্ন উপযুক্ত জান্নাত উপযুক্ত নয় মহানবী সাল আলিয়া সাল্লাম একবার শাহবাদেরকে রসিয়ত করে বললেন ইন্না ইনতিনু মিনাল ইনসানি বাতনু মানুষ যখন মারা যায় কবরে রাখা হয় তখন সমস্ত অঙ্গের আগে কোন অঙ্গটা আগে পঁচে দেহের মধ্যে সমস্ত অঙ্গ আগে সবচেয়ে আগে কোন অঙ্গটা আগে পচে নষ্ট হয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন বাতনু তার পেটটা কারণ পেটের ভিতরে তো ভরা আছে অনেক কিছু এই পেটটাই আগে পচে যায় পেটটাই আগে নষ্ট হয় রসুল্লাহ সাল্লাহ বলছেন ফামানিস যে ব্যক্তি সক্ষম সে হালাল ছাড়া কিছু খাবে না সে যেন তাই করে যে রক্তপাত ঘটানো হয়েছে সেই রক্ত তার মাঝে এবং জান্নাতের মাঝে বাধা সৃষ্টি করে সে যেন তাই করে তার মানে কি সে যেন কাউকে খুন না করে মানুষ খুন না প্রথম কথাটা কি হলো যে যদি পারো তাহলে হালাল ছাড়া অন্য কিছু খেয়েও না এখন মাঝখানে একটা জিনিস আছে একদিকে হালাল একদিকে হারাম মাঝখানে একটা সন্দিগ্ধ বলে তাই না মাঝখানে সন্দিগ্ধ বস্তু আছে সন্দিগ্ধ খেও না কারণ সন্দিহান বস্তু যে ভক্ষণ করবে সে হারামে পড়বে যেমন অনেক মাসাল্লা ভালো ভালো মুসলমান ভালো ভালো মুসলিম তার ইবাদত তার নামাজ রোজা মাসাল্লাহ খুব ভালো হালালো খায় কিন্তু অনেক সময় দেখবেন তাদের কাছে সন্দিগ্ধ আমাদের কাছে সন্দিগ্ধ না এই যেমন পান পানের সঙ্গে জর্দা তারা ব্যবহার করে মসজিদের ভেতরে চিপাচ্ছে তারপরে বিড়ি সিগারেট বিড়ি সিগারেট খাচ্ছে তাদের কাছে সন্দিগ্ধ আমাদের কাছে হারাম স্পষ্ট তারা বলছে সন্দিগ্ধ সন্দিগ্ধ যদিও হয় এই সন্দিগ্ধ জিনিস ভক্ষণ করো হালাল ছাড়া আরাম কেউ না কিছু মানুষ আছে যারা পিড়ি সিগারেট খায় তারা ধুঁয়ো টানে আর ফুস করে ছেড়ে দেয় তাই না তারা তো খায় না তারা পান করে আর যে জিনিসটা যার জন্য এটা হারাম সেই জিনিসটা এক শ্রেণীর মানুষ আছে তারা পানের সঙ্গে চিপিয়ে চিপিয়ে গিলে গিলে পেটে খায় পেটে থেকেই যায় ধুঁয়োটা কিন্তু পায়খানা দিয়ে বের হয় না তাই না কিন্তু জর্দাটা পায়খানা দিয়ে বের হয় তাই কোনটা বেশি হারাম হওয়ার কথা কনটা বেশি গুরুত্বপূর্ণ কিন্তু বহু মানুষ আছে যারা ভালো মানুষ এমনকি মসজিদের ইমাম তারা বসে বসে মসজিদের ভিতরে জর্দা পাঞ্চি পাচ্ছে আল্লাহ মুসুল বলছেন যদি পারো তাহলে হালাল ছাড়া কিছু খেয়েও না হারাম এবং সন্দিগ্ধ বস্তুও খাবে না হারাম মাল ও অবৈধ উপার্জন থেকে দূরে থাকা প্রত্যেক মুসলিমের কর্তব্য আবু বাক সিদ্দিক রাজা আল্লাহমতাল একটি গোলাম ছিল ছেলের বাইরে থেকে উপার্জন করে নিয়ে আসে তাদের থেকে জিজ্ঞাসা করা উচিত যে কোথেকে আনলি এটা বাড়িতে মায়েরা ছেলেরা যদি কিছু বাইরে থেকে নিয়ে আসে একটা আম নিয়ে এলো জিজ্ঞাসা করে না কোথেকে আনলি একটা মাছ নিয়ে এলো জিজ্ঞাসা করে না কার পুকুর থেকে আনলি অথচ উচিত কী আমটা কার বাগান থেকে নিয়ে এলি এই ফলটা কোথেকে নিয়ে এলি এই মাছটা কোথেকে নিয়ে এলি বরং যদি সেদিনে মলি সাহেবের পালি থাকে তো মা খুশ হয়ে যায় বাবা তো ভালো কাজ যে মা জিজ্ঞাসা করবে ছেলে তালু এইভাবেই গোলামকে জিজ্ঞাসা করতেন তো একবার জিজ্ঞাসা করতে ভুলে গেলেন খাইয়ে দিলেন তারপরে বললেন সিদ্দিক আপনি তো জিজ্ঞাসা করলেন না যে আমি আজকে কিসের খাবার খাওয়ালাম আবুবাকার সিদ্দিক বললেন কিসের খাবার গোলাম বলল। হারাম এবং তার উপার্জন হারাম বলা হয়েছে যে ব্যক্তি ভাগ্য গণকের কাছে ভাগ্য জিজ্ঞাসা করবে তার ৪০ দিনের নামাজ কবুল হবে না আর যে বিশ্বাস করবে সে কাফের হয়ে যাবে এই জিনিস কি করে হালাল হয় হারাম আমি তার হাত গণনা ভাগ্য গণনা করে দিয়েছিলাম বাকি ছিল সে আমাকে দিয়ে চাই তাই আমাকে দিলাম আপনি খেলেন আবুাক সিদ্দিক বললেন সুহান আর অমনি মুখে আঙ্গুল ভরে যেটা খেয়েছিলেন বমি করে দিলেন তা মানে হারাম বলি তো বোঝা গেল हाराम खा मोटी खावा ठीक है हराम करते पदे पदे खेल करते हराम ना खाई हालाल सब समय खेलतेमे थका जिससे रसुल्लम सन्देह हतो रसुल्ला रास्ते देखिए खेजुर पड़े आंदेह है खेज আমি তুলে খাই না নচেত আমি খেয়ে ফেলতাম আল্লাহ নিয়ামত নষ্ট করতে হয় না কিন্তু আমার হয় যেটা আসল উদ্দেশ্য সাধন হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এখন কিছু সময় আছে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে করতে পারেন আর প্রশ্নটা হচ্ছে ধরুন যে কেউ বের পয়সা কামা করে খাচ্ছে কারিগর আজকে তোবা করলো এবং যে বিড়ির পয়সা দিয়ে সামান সামগ্রাই করেছিল সেগুলো কি করতে হবে তবা করলে তার মানে বিড়ির পয়সা বিড়ি সে ব্যবসা করে কারিগর কারিগর যে বিড়ির কারিগর বিড়ি বাঁধে তার উপার্জন হালাল নয় এটা অবশ্য কড়া ফতোয়া মনে হতে পারে অনেকের কিন্তু আসলেই এই জিনিস হালাল না কারণ হারাম কাজে সহযোগিতা যে জিনিসে হবে সেই কাজ করে খাওয়াটা হচ্ছে হারাম এই জন্য এই শ্রেণীর যে কোনো উপার্জন যাতে হারামের সহযোগিতা হয় করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন ওয়াসাল্লা নবীন মুহ আলহি ওয়াসাহবিহি আজমাইন शिक्षा समूह की शेख एक पोरी हो आमा देर प्रोग्राम चल्लिश हादिस ग्रंथे धारावाहिक दर्शन কাল সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল ন্যারেজ ও ডিভোর্স ও প্রবলেম হ্যাভন ও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 আজ রাতর্থন বিরূপের খন্ডন আমি মোহাম্মদ হাসিম মাদানি অসংখ্য বৈশিষ্ট্যে পরিপূর্ণ ইসলাম দেখুন ইসলামের বৈশিষ্ট্য শুধু পিস টিভি বাংলায় দেখুন ইসলামের বৈশিষ্ট্য প্রতি মঙ্গলবার সন্ধ্যার পাঁচটায় আপন সম্প্রচার